সৌরত উন্নয়নের সর্বশেষ সুরা চোদ্দ সুরা রয়েছে এর মধ্যে সর্বশেষ একশো চোদ্দ নম্বর সুরা হচ্ছে সৌরত উন্নাস সৌরাতুল ফালাক আর সৌরতুল নাস সম্পর্কে এই দুই সোরা নাজিন হওয়ার বিশেষ কারণ আপনাদের সামনে আগে পেশ করা হয়েছে বলেছেন আপনি বলুন আমি আশ্রয় চাইছি মানুষের রবের কাছে মালিক হিন্যাস যিনি মানুষের মানবের মানবজাতির মালিক। মালিক ইলাহিনাস যিনি মানুষের মাবুদ। কোন জিনিস থেকে আশ্রয় চাইছি মিনশারিল ও সিল্নাস কুমন্ত্রণা দেয়াস যে পালিয়ে যায় গোপন থাকে ও আত্মগোপনকারীর অনিষ্ট থেকে যে মানুষের বুকে কুমন্ত্রণা দেয় মিনাল জিন এবং মানব হতে আমি আশ্রয় চাইছি এটা হলো ইস্তেয়া আর এখানে আমরা রবের কাছে আশ্রয় চাইছি আমাদের কি বলা হয়েছে আল্লাহ পাক মুদ রসুল্লাহাম কে বলেছেন আপনি বলুন আমি আশ্রয় চাইছি তাহলে মানবের রবের তাহলে আমরাও তো চাইবো আশ্রয় কার কাছে আল্লাহর কাছে এবারে এই ইস্তেহার আশ্রয় চাওয়া এটা হলো কয়েক প্রকার বা আশ্রয় চাওয়া মানি রব্বুল আলমিনের কাছে অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এই যে ইস্তেমার আশ্রয় চাওয়া এটা প্রকার হয়েছে আর এর আগে বলেছেন আমরা যখন কোরআন তিল করি বলিউ বলি চাইলাম। মানুষ যখন আল্লাহর কাছে আশ্রয় চায় তখন তার মানে হলো সে তনে মনে সব মিলে আল্লাহর দিকে সে রুজু করেছে আর আল্লাহর কাছে আশ্রয় চাইছে أرأتاها لو استعاذ بالله اتاها اعبادة يجنو سيان رب العالمين محمد رسول الله صلى الله عليه وسلم كي بولا قل أعوذ برب الناس أرأتا استعاذة اللار كنو غنير أسو يجوى যেমন আমরা পাঠ করি বেলার জিকির সমূহের একটি জিকির বা দোয়া সমূহের একটি দোয়া আর তো আপনারা কয়েকজনে বস তিনি যেসব সৃষ্টি সৃষ্টি করেছেন ওই সব সৃষ্টির অনিষ্ট থেকে তাই আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইছেন এখানে আল্লাহর কোন এক গুণের বা আল্লাহর গুণাবলীরে রয়েছে আমি অর্থাৎ আল্লাহকে বলছি আমি আপনার আজমতের আপনার সম্মানের আপনার ইজ্জতের আশ্রয়ে নিচ্ছি আমি নিচে মাটির নিচে দশে যাওয়া থেকে কারণ আল্লাহর আজাব বিভিন্ন রকমের আসতে পারে উপর থেকে আসতে পারে নিজে থেকেও আসতে পারে নিজে থেকে কিরকম হয় ওই জমিন দশি যেমন রব আল কারণ কে ধ্বংস করেছেন সবকে আমি জমিনে ধসিয়ে দিয়েছিলাম তাই আল্লাহ রাজাব এরকম আসতে পারে আল্লাহ আমাদের হেফাজত করুন এমনি ভাবে যদি কোন জায়গায় বেথা হয় ওই জায়গায় হাত রেখে তিনবার বলবেন বিসমিল্লাহ তারপর এই দুয়া পড়বেন সাতবার আর তার কুদরতের আশ্রয় নিচ্ছি মিনসের রিমা আজিদু আমি যে ব্যথা পাচ্ছি তাতে আর আমার মনে যে ভয় সৃষ্টি হয়েছে থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় এমনি ভাবে যখন সুরতুল আনামের নাজিল হলো আপনি বলুন আল্লাহ হচ্ছেন সক্ষম যে তোমাদের উপর আদা প্রেরণ করতে পারেন উপর থেকে কিংবা তোমাদের পায়ের নিচে থেকে মুশকিল যখন আল্লাহ আপনি আসলেন যখন ভালো লোকের কাছে তখন ভালো হয়ে গেলেন বাইরে গিয়ে কি মুল্লার সাথে একটু গেলাম আর কি আপনি মুসলমান না কাহের বলে কোরআন এই কোরআন যাদের মধ্যে যাদের মাধ্যমে হেফাজত রাখবেন বলেছেন আল্লাহ রবুল আলমিন এলিম মানুষের মন থেকে ছিনিয়ে না। এলিম উঠাবেন আমাদেরকে তুলে তুলে যখন আলিম থাকবে না লোকজন তখন নেতা বানাবে মূর্খদেরকে আর মূর্খরা বড় বড় দিবে বর্তমানে এটা আমরা পাচ্ছি কিনা সে কিছুই বুঝে না সে বলে আলিমের প্রয়োজন নেই আমি নিজেই হতুয়া দিতে পারি এর চেয়ে বড় শৈতান আর কি হতে পারে লাহ যারা সত্যিকারের জাকির বন্দা কোরআন শূন্য অনুযায়ী যারা আল্লাহর দিকির করে তাদের সাথে থাকার নির্দেশ দিয়েছেন রব্বুল আলমিন স্বয়ং মোহাম্মদ রসুল আপনি বলুন আল্লাহ সক্ষম তোমাদের উপর তোমাদের উপর থেকে আদিব না আদাব নাদ করতে আর নিচে থেকে ও আদাব না করতে প্রেরণ করতে আর সিয়ান আর তোমাদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করতে বর্তমানে যেটা হচ্ছে অনেক মানুষ দলের কারণে হক মানে না বলছে আমার আলিম এটা বলেছেন আমার নেতা এটা বলেছে আমার অমুক এটা বলেছে আর কি হবে তোমাদের একজনের মাধ্যমে আরেকজনকে আরেকজন বিপদের সম্মুখীন করবেন একজন আরেকজনের মাধ্যমে লড়াইয়ের সৃষ্টি করে দিবেন লড়াইয়ের সাদ তোমাদের একজন আরেকজনের মাধ্যমে আল্লাহ আসাধন করাবেন হল তখন নবী করিম সাল ইসলাম বললেন আরু বি আমি আপনার মুখমন্ডলের আশ্রয় নিচ্ছি তাহলে এখানে কি আল্লাহর গুনাবলীর আশ্রয় নেয়া সহিজ এবং উচিত এইগুলো দুই প্রকারের আশ্রয় চাওয়া আরেক প্রকারের আশ্রয় চাওয়া যেটা জাহেজ না বরং শিরিক মৃতদের কাছে আশ্রয় চাওয়া অথবা জীবিতদের কাছে আশ্রয় চাওয়া যেসব জীবিত এইসব কাজ করতে পারে না সাধারণত কিন্তু তাদের কাছে আশ্রয় চাওয়া এটা হলো সে বলছে যেমন আল্লাহকে না ডেকে কোন এক কথিত অলির আশ্রয় নিল বাবা তোমার আশ্রয় নিচ্ছি বাবা তোমার আশ্রয় চাইছি বাবা এটা কি বলে সির বুঝতে পারছেন जीवित क्यों एनाडिया बड़ पीर बाबा रही कथा मुताबिकार विपद दूर कर दिव्य मलिदिन सकाले बिकाले एक बार तबजू दे दिखे मिथ्याय सठी कारण बाप वन गये स्मरण रखे सबके सब, सब, सब कर सब मालिक केण्ड ना कि ভণ্ড এরা হচ্ছে এইসব তাগুদদের অনিশ্চয় থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই বলুন আমি تو ادم رب العالمین بولا چن و انه من الانس يعوذون برجال من الجن فزادوهم رهقا کیچو مانوシュ چیلو رجال من الانس پوروシュ کینتو ترا آسوی نیتو جینیر জিন রাজাদের মনে করে জিনের কাছে গেলে এটা হয়ে যাবে আবার কি জিন থেকে পানি পড়া নে আছে কিনা আবার বলে জিন চিকিৎসা করে আমি জানি অনেক ঘটনা এখানে এখানে এইসব ঘটনা বলবো না আমি বলছে जिन की गर्वधारण कर चिकित्सार विश्व एक विश्वस्त महिला चिकित्सा कर বাচ্চা আছে বাস্তবে কিছুই নাই পরে আল্টাস করে দেখা যায় আশ্রয় নিয়েছে শয়তান তাকে ওই রকম আল্লাহর প্রত্যেকে ভুলিয়ে দিয়েছে সবাই বলুন আহ্লাহ জিনের নাই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহ কালাম পড়ে আহ রব্বিল ফালাক পরে হেফাজত করুন এরকম ধুকায় পড়বেন না দেহেনেখানে কিছু সংখ্যক মানুষ ছিল তারা জিনের আশ্রয় নিত এবারে জিন তাদের মনে তাদের ভয় আরো বেশি করে সৃষ্টি করে দিত হয় যাদের মনে বিশ্বাস হচ্ছে আর আপনি যদি বলেন আল্লাহ নাই দেখবেন কয়েকটা আহ আপনাদের সামনে পেশ করব কিরকম শৈতান যে পালায় দেখবেন এইগুলো একটা কথা মৃতদার কাছে মৃতদের কাছে আশ্রয় চাওয়া কিন্তু জীবিত ব্যক্তিদের কাছে আশ্রয় চাওয়া এমন কাজের জন্য যেটা সাধারণত সে করতে পারে না এটা হলো শির উদাহরণ একটা মানুষ পানিতে পড়ে গেছে সাঁতার কাটা জানে না উপরে দেখছে একটা মানুষ যার হাত নাই পা নেই দুই হাত নেই দুই পা নেই তার কাছে সে বলছে তুমি আমাকে আশ্রয় এই যে এখানে দাওহীন হবে না অর্থবহুল হবে না এটা আমরা বুঝি কিন্তু সে হয়তো মনে করে যে কি করবো এখন তার কাছেই বলি তবে সে যদি বলে এই লোকটি নদীর পারে আছে সে হয়তো লোকজনকে চিলিয়ে চিলিয়ে লোকজনকে আনতে পারে তাহলে তো সেটা ঠিক আছে তবে হয় যদি এরকম ওর হাত পা নাই কিন্তু তার মধ্যে একটা আন্তরিক শক্তি রয়েছে যে শক্তির মাধ্যমে সে আমাকে উদ্ধার করতে পারে তাহলে এটা হবে কি শির বুঝতে পারছেন আমাদের হেফাজত করব তাহলে মৃত মৃতদের কাছে আশ্রয় তোমার কখনো না যারা জীবিত তাদেরও তাদের কাছে তারা করতে পারে তবে এটা হচ্ছে চতুর্থ নম্বর কোন মানুষের কাছে আশ্রয় চাওয়া কোন জায়গায় গিয়ে আশ্রয় চাওয়া আশ্রয় নেয়া সাধারণত এটা জাহ আছে আল্লাহ রসুন ইসলাম আশ্রয় নিয়েছেন এমন ভাবে ফিতনা আসবে যদি মানুষ চুক দিয়ে থাকায় তাহলে ওকে এই ফিতনা ধরে পড়বে ধরে দেখবে ও বাঁচতে না ওই সময় যদি কেউ আশ্রয়স্থল পায় তাহলে এটা আমরা বুঝি এটা আপনার বাচ্চা ছোট বাচ্চা দেখেছে বাইরে হয়তো এমন কোন মানুষ আছে অন্য কোন বড় মানুষের কাছে যাবে এটা একটা উদাহরণ দিলাম এটা বাচ্চার কথা স্বাভাবিক প্রবণতা আপনি বড় আপনি দেখলেন এখানে একটা ডাকাত এসেছে সন্ত্রাসী আপনাকে দেখেছে খুঁজে আছে আপনাকে নিয়মতান্ত্রিক আপনার উপর আক্রমণ করবে আপনার স্মরণ হলো অমুক জায়গায় আপনার জন্য অমুক জায়গায় গিয়ে আশ্রয় নেই ওয়াজ যায় শুধু কি হবে ওয়াজ এটা নবীর নির্দেশ সাল্লাম আপনারা দেখুন আল্লাহ রসুন সাল্লিসাল্লাম হিজরত করার সময় তিন দিনে অবস্থান নিয়েছিলেন জানা আছেন আপনাদের সুর নামক তাই না আর আল্লাহ তাকে রক্ষা করেছেন তাহলে সাধারণত আশ্রয় চবা এটা কি বরং কি হবে ওয়াজ কিন্তু এমন ব্যক্তির কাছে আশ্রয় চবা যে করতে পারে না না বলা তার মধ্যে আধ্যাত্মিক শক্তি রয়েছে এই আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আমাকে উদ্ধার নিয়ে নিবে এটা হবে কি আল্লাহ আমাদের হেফাজত করলতে চা চার প্রকার ইয়াদ মনে মনে আল্লাহ আল্লাহরুল আলমী বলেছেন আল্লাহ কি শুধু মানুষেরই রব না সমস্ত সৃষ্টির রব الحمد لله رب العالمين سمس تسيشت رب الله أريحاني رب الناس بولي منشير رب بشي شكرا منشير قطير لك كارون منشير اجد دي خبر ادشي منشير اجد بشي لقد خلقنا الإنسان في أحسن تقويم ولقد کرمنا بني آدم আমি আদম সন্তানকে অনেক ইজ্জত দিয়েছি তার ইজত আমি বাড়িয়ে দিয়েছি হে মানুষ তুমি যদি আক্রান্ত হও তাহলে তুমি আমারই কাছে আশ্রয় চাইবে আমি হচ্ছি তোমার রব সুবহান তারপরে এই রবের সামনে দুইটা গুণ বলেছেন রবের অর্থ তাই বলবো না যে এখানে যা বলা হয়েছে তাই রবের অর্থ যদি বিশ্লেষণ করি অনেক সময় লাগবে যিনি হলেন মানুষের মালিক যদি মালিক হয় মালিকানা সত্যের দিক দিয়ে আল্লাহ আমাদের মালিক আমাদের বাচ্চা মালিক র মালিক আমাদের মালিক কে কোন সৃষ্টি কোন ধনবান ব্যক্তি কোন প্রধানমন্ত্রী কোন প্রেসিডেন্ট কোন বাদশাহ কোন অমুক আর তমুক কেউ না আমাদের মালিক একমাত্র আল্লাহ মালিক এবারে মানুষের রব যদি আপনারা মনে করেন প্রতিপালক مالک الناس جنے ہو مالک مانسر محبوت محبت کے جن তাহলে আপনি যদি আল্লাহ ছাড়া অন্যের পূজা করেন তাহলে ভিতরে আছে কি হবে আরো আছে কিন্তু আল্লাহ পর্যন্ত সরাসরি পৌঁছা পৌঁছা যায় না ছোট মোটো লোকদের আল্লাহর ওলিদেরকে ধরে ধরে ধরে ধরে এক এক এক এরকম করে করে করে করে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হয় নিয়েছে একটা ওই হিন্দুদের একটা দলিল সবাই বলি তারা বলে প্রধানমন্ত্রী কাছে পৌঁছাতে হলে ওই রকম এক এক করে যেতে হয় তাহলে আল্লাহর কাছে পৌঁছাতে হলে এই এইসব টেকই টেকই মিয়াদের হ্যাঁ মাধ্যমে পৌঁছাতে হবে আপনি খেয়াল করবেন কোন কোথায় নেই আমাদের মন্ডদের সাথে কোনো কোথায় নেই যারা সত্যিকারের অলি আলিমা সত্যিকারের বলি যে কোরআন সুন্নার জ্ঞান রাখে সে বলি হবে না তবে আমি তাকে তার ব্যাপারে আমি সাক্ষ্য দিতে পারি না সেই আল্লাহরী কারণ তার বিতর্ক সংবাদ আমার কাছে কাছে কাছে না কিন্তু কাজ তাই এই যে ওলি আমি যদি মনে করি এই ওলির কাছে এমন কিছু পাওয়ার রয়েছে যে পাওয়ারের মাধ্যমে তিনি রাতকে দিন করতে পারেন দিনকে রাত করতে পারেন তাহলে এই অবস্থায় আপনি আল্লাহ যে আমাদের মালিক এই হিসাবে আপনি এই ব্যক্তিকে আল্লাহর সাথে শরিক করে দিলেন রাত কে দিন করার মালিক কেউ না পরিবর্তন করে আল্লাহ এর মধ্যে যারা নিদর্শন ইলাহিন তাহলে আমাদের ইলাহ একমাত্র আল্লাহ এই যে আমরা আশ্রয় আল্লাহর কাছে মালিকের কাছে রবের কাছে ইলাহের কাছে সামনে এই যে মানি ইমাম ইন কহমতুল إلا وله قرين يزين له الفواحش ولا يألوه جهدا في الخبال والمعصوم من عصمه الله وقد ثبت في الصحيح أن النبي صلى الله عليه وسلم قال ما منكم من أحد إلا قد وكل به قرينه قالوا وأنت يا رسول الله এই জায়গায় আল ওয়াসমাস কুমন্ত্রনা দে আর লুকিয়ে থাকে তার মানে হচ্ছে ওই শৈতান যে শৈতান প্রত্যেক মানুষের সাথে রয়েছে তার সাথে তাকে রেখে দেওয়া হয়েছে প্রত্যেক মানুষের সাথে কারণ খুন আদম সন্তানের কোন সন্তান বাকি নেই সাথী সাথী সাথী। সে কি করে তাদের সামনে অশ্লীল কাজ কর্ম আল্লাহর নাফরমানিকে মানিকে সুন্দর করে তুলে তাই সহিমের ভাই আল্লাহ রসুন বলেছেন তোমাদের মধ্যে থেকে কেউ নেই যার সাথে তার সাথী নেই আর এইটা হচ্ছে আমার কাছে ওই শৈতন কিন্তু কিন্তু রব আলিন আমাকে সাহায্য করেছেন তার ক্ষেত্রে ফলে সে ইসলাম কবুল করে নিয়েছে এবারে না শেতান সাথী আছে কিনা এমনি ভাবে ফিরিস্তা সাথীও রয়েছেন ফিরিস্তা সাথী চেষ্টা করেন তাকে ভালো পথে নিয়ে যেতে আর ওই শেতান সাথী চেষ্টা করে খারাপ পথে নিয়ে যেতে তাই এই হলো আল এই জন্য আমার অনেক সময় দেখতে পাই মনে আসলো ভালো একটি কাজ করব হঠাৎ করে মন পরিবর্তন হয়ে যায় হ্যাঁ যদি এখন উমরায় যাও বা হজে যাও নাম তো লিখিয়েছ অত যাবে খরচ হয়ে যাবে কিন্তু দেশরিয়া হয় কিনা আচ্ছা হজে যাবে হজে যেতে হলে কিন্তু অনেক পয়সা অথচ অথচ আপনার উপরে হজফরচ কিন্তু আপনি অনেক পয়সা খরচ হবে তাই আপনি দেখুন কোন জায়গায় আছে কিনা ফ্রি নিয়ে যায় তাই কি উকু বিভিন্ন জায়গায় যায় অমুক মহা তুমুক মহা এখানে যাবে ওখানে যাবে ওখানে যাবে ফ্রি যাওয়ার জন্য আবার কি কেউ আছে হয়তো প্রতিষ্ঠান নাই বাইরে ব্যক্তিগতভাবে বলে আমি হজে যাওয়া আপনি আমাকে কিছু সাহায্য করবেন যদি আপনি সামর্থ্যশীল হন আল্লাহ আপনাকে সামর্থ্য দে এই অবস্থায় আপনার জন্য অন্যের কাছে গিয়ে সাহায্য ছা যা ইস না অন্য কাছে গিয়ে সাহায্য হাজার জন্য কেন যে কোনো এই বাদা আপনি দেখুন আপনি আপনার উপর যদি জাকাত ফরজ না হয় তাহলে আপনি আরেকজনকে কি বলবেন আপনি আমাকে টাকা দিন আমি জকা দেব উত্তর দিন আপনারা হজ করবেন হজ হচ্ছে আপনার উপর ফরজ আপনি আরেকজনের কাছে গিয়ে বললেন আমি হজ করব আমাকে সাহায্য করুন এটা কি হয় খুব কেয়ারফুল জীবনে একবার হজ ফরজ হয় দুইবার হজ ফরজ হয় না কার উপর হজ ফরজ হয় আল্লাহ পথে ব্যয় করলে রব্লা আলমিন আরো বেশি করে দিবেন ইনশাল এক টাকা খরচ করলে আল্লাহ কয় টাকা দিবে বলছে দশ বরং আরো বেশি উদাহরণ ওই দানার মতো যে দানা সাতটি শীষ উৎপন্ন করল আর প্রতি এক প্রত্যেক শীষে কয়টা একশো টা তাহলে কয়টা হচ্ছে আল্লাহ যাকে চায় আরো বেশি দিবে কিন্তু তোমার যদি নিয়ত হালিশ হয় তাহলে মন্ত্র না শুনতে নেই বলবেন আরবেন সেন্টার সেন্টারে বলছে প্রত্যেক দিন তো যাও একদিন না গেলে আর কি হয় আজকে অমুক জায়গায় চলে যাও নিয়ম মতো না চললে কিছুই হয় না আল্লাহ আমাদের হেফাজত করুন খান্নাস শেতানের কুমন্ত্রনা সম্পর্কে একটি হাদিস আমরা শুনিয়ে পড়ে শয়তান কুমন্ত উদাহরণ দিলাম খাপ খায় না যাদের মনে গর্বতা রয়েছে তারা বলবে যারা সরল তারা বলবে ঠিকই আছে এবারে দেখুন আল্লাহ রসুন ইসলামের ফরমান হচ্ছে আবুল আল্লাহ বলেন রসুল্লা শতার সলাতে আর কুরআন তিল বদর সৃষ্টি করে কেউ যদি বলে তাহলে সে মিথ্যা হবে হান্ড্রেড পার্ট আপনি বলবেন না অমুক ভন্ড বীর মহুদ যে বলে না আল্লাহ একবার বলে ওই যে একটা ভণ্ড ছিল এক ভণ্ড বলছে আমি যতক্ষণ পর্যন্ত কাবাকে সচক্ষে না দেখি ততক্ষণ পর্যন্ত আল্লাহ একবার না বুঝতে পারছি হয়তো সে বাংলাদেশের বন্ধু আর কি আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর আর্স না দেখি ততক্ষণ পর্যন্ত আল্লাহ একবার না বলুন না কথা বুঝে এসছে হ্যাঁ শৈতান সলাতে দাঁড়ালে অবশ্যই মনে দিক সেদিক যাবে ওসমান বিন আবিলাস আল্লাহ রসুন বলছেন শৈতান তো এরকম করে আমার বাধার সৃষ্টি করে যখন প্রাণ পাঠ করি তখন অন্য কিছু তখন আল্লাহ রসুন বললেন এটা হচ্ছে একটা শয়তান যে শৈতান কে বলা হয় খিনজপ এরকম ঠিক না ঠিক আর কি করবে আর বাম দিকে তিনবার থুতু ফেলবে শয়তান আসবে আর যত খারাপ শৈতান আসার প্রয়োজন নেই কারণ আপনি তো খারাপ হয়ে গেছেন আর কি আসবে এজন্য আবদুল্লাহ বিন আব্বাসমা কে প্রশ্ন করা হয়েছিল আমরা যখন সলাৎ পড়ি শৈতানিক মন্ত্রণা অনেক এসে যায় কোন সময় যায় অমুক জায়গায় মুসলমান তোমাদের মন ভালো সলাৎ পড়ছে অল্লার উদ্দেশ্যে এজন্য শান আছে তোমাদের সলাৎ নষ্ট করে দিতে আর ও তো ইহুদি তো শৈতানি কাজই করছে তাই না ও কি কাজ করছে শৈতানি কাজ ও কেন এবারে এই শৈতান কেন আসবে এখানে ও তো এমনি যাবে দঙ্গা তাই যারা শুরু করবে তখন শৈতান আসবে এই মুহূর্তে আপনি বলবেন আহান আমার শরণ হচ্ছে শেখ রহমতুল্লাহ আলী কে যখন বলা হলো তখন তিনি বলেছিলেন যদি মসজিদে থাকো বা তিন দর্শ বলেছেন মসজিদ থাকলে তো থুতু তো ফেলা যাবে না তাহলে তিনবার বলে দিবে আর আমরা বেশি করোনা তো অসুবিধা হবে না দেখুন শয়তান আরেকটা হাদিস আবু রাদু বলেন نبي كريم صلى, صلى الله عليه وسلم إذا نودي بالأذان أذبر الشيطان له ضرات حتى لا يسمع الأذان فإذا قضي الأذان أقبل فإذا ثوب بها أدبر فإذا قضي التثبيد أقبل يخطر بين المرء ونفسه يقول أذكر كذا أذكر كذا لما لم يذكر আহ্বান করা হয় আদান দেওয়া হয় তখন শৈতান পালিয়ে যায় তখন শব্দ মানে পায়ুপতি বাতাস ছেড়েছে পালায় এমন কি এমন স্থানে পৌঁছায় যেখানে গেলে আদান শুনতে না পায় যখন আদান শেষ হয়ে যায় তখন আবার আসে পরে যখন একামত হয় তখন ওই রকম পালায় যখন একামত শেষ হয় তখন আবার আসে এসে কি করে মানুষে মানুষ আর তার মনের মাঝে বাধার সৃষ্টি করে কুমন্ত্রণা দিতে থাকে বলবে অমুক কথা স্মরণ করো অমুক কথা স্মরণ করো না অমুক কথা স্মরণ করো স্মরণ হয়নি বলেছেন এবারে যখন কেউ যদি না বুঝতে পারে কয়রা কাত পড়েছে তাহলে সে বসা অবস্থায় দুই সাজিদা করে আল্লাহর নাম শুনলে পালিয়ে যায় তাই আপনি বলবেন যখন বলবেন আউ বিশ্বনীম ও পালিয়ে যাবে কিন্তু শৈতানকে গালি দিতে নেই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন কি বলবেন আরিম তোমরা তোমাদের বাড়িতে ঘরে সুর বকার পাঠ করো কারণ ওই ঘরে শৈতান থাকে না প্রবেশ করে না যে ঘরে সুরে পাঠ করা হয় তাহলে আল্লাহ থাকে বলা হয়েছে পালিয়ে যায় তার মানে আল্লাহর নাম নিলে আর এখানে থাকে না দৌড়ে পালিয়ে যায় মিন্ন এখানে শুনেন আরেকটা ঘটনা রসুন হাদিসটি কি আগে শুনিহা শেখ নাসবানী হাদিস হাদিসটি উল্লেখ করেছেন আলজাম উল্লেখ আছে বিভিন্ন কিতাবে বলছেন আতানি জিব্রিল আমার কাছে কাছে আসলেন জিব্রিল আলী ইসলাম এসে বললেন ইয়া মুহাম্মদ قل هي محمد تني بولو اي بولن كي بولو تني بولن قل أعوذ قل أعوذ بكلمات الله التامات اللاتي لا يجابزهن بر ولا فاجر من شر ما خلق وذرأ وبرأ ومن شر ما ينزل من السماء ومن شر ما يعرج فيها ومن شر ما ذرأ في الارض وبرأ ومن شر ما يخرج منها ومن شر فتن الليل والنهار ومن شر كل طارق الا طارقاً يطرق بخير يا رحمن <تصفيق> هي دي جبريل عليه السلام তাকে বললেন তুমি বলো বলে محمد صلی الله عليه وسلم বললেন আমি কি বলবো তখন جبريل عليه السلام তাকে সিলিস রহমতুল আব্দুর রহমান আমি আব্দুর রহমান বিনিমি কে বললাম আর তিনি ছিলেন বয়োবৃদ্ধ লোক শেখ কবির বললাম আপনি কি আল্লাহ বললেন হ্যাঁ যে রাত্রে আল্লাহ রসুন বিরুদ্ধে শেতানরা ষড়যন্ত্র করেছিল সে সময়ের বিরুদ্ধে সব সময় লাগে আর সময় লাগে শৈতান না আসতে পারলে শৈতানের চলা লাগিয়ে দেছেন যেভাবে আল্লাহ রসিনের বিরুদ্ধে সরাসরি সে কথা বলতে পারে না কিন্তু কিন্তু আমাদের সকলকে ইসলামের উপর সাবিত থাকতে হবে আচ্ছা তিনি বললেন ইন্সইনালা বলছেন এই রাত্রে চতুর্দিক থেকে বিভিন্ন উপত্যকার গিরিপত্যকে শয়ান শয়তানরা ন করিম সালের দিকে আসতে লাগলো এমনি মুহূর্তে এই শৈতানদের মধ্যে থেকে একটি শৈতানের হাতে ছিল অগ্নি আল্লাহ রসুন ইসলামের মুখে মারবেলা ইসলামের এই সময় এসে তাকে বললেন এই হচ্ছে বললেন আপনি বলুন আল্লাহ রসুল ইসলাম বললেন আমি কি বলবো তিনি বললেন তুমি এরকম বলো আমি আল্লাহর পরিপূর্ণ কলিমাগুলির কথাগুলির নির্দেশনা বলির আশ্রয় চাইছি যে কলিমাগুলিকে ডিঙ্গিয়ে কোন নেক লোক যেতে পারে না অসৎ লোকও যেতে পারে না আর সব থেকে আমি আশ্রয় চাইছি যা উপর থেকে আসে আর ওইসব অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আল্লাহর কালিমাগুলি আশ্রয় চাইছি যে সব অনিষ্ট আর এই জমি থেকে যা বের হয় তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছি ওমিনাতের ফিতনা সমূহের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছি ওমিনেক রাতে আগমনকারী বস্তুর অনিশ্চ থেকে আমি আল্লাহর আশ্রয় ভিন্ন যে আগমনকারী রাতে তারেক শুদ্ধ হচ্ছে রাত্রে আগমন করি রাতে আগমনকারী যেটা কল্লা নিয়ে আসবে সেটা থেকে আলাদা ইয়া রহমান হে রহমান তখন আল্লাহ রসুন এই কালিমা এই দোয়াটি পড়লেন এই শয়তানকে ভয় পেতে নাই যদি আপনি শয়তানকে ভয় পান জিনকে ভয় পান তাহলে যত ভয় পাবেন তত আপনার ঘাড়ে চেপে বসবে তাই কি হয় এবারে আপনি গেলেন তাপজাতি মূল্লার কাছে সে বলে দিল অমুক করেছে হ্যাঁ না পরে মানে মুসিলিক এবারে আবার দিল সাথে সাথে আবার দেবিজ বলে এই তাবিজ যতদিন পর্যন্ত তুমি রাখবে ততদিন পর্যন্ত শৈতান আসতে পারে না দিয়ে গেলো কোলা কোলা পড়ুন আয়াতুল কুশি পাঠ করুন আর এই যে দোয়া পড়লাম এটা করুন আর অনেক দোয়া আছে সকাল সন্ধ্যার যেসব দিকির আছে শিখুন দেখবেন শৈতান ইনশাল আপনাকে পাকড়াও করতে পারবে না আক্রমণ করতে পারবে না ইঞ্জেকশন লাগাই না অপারেশন করি না অনেকে আছে ইনজেকশন লাগিয়ে ভালো হয়ে যায় ট্যাবলেট খেয়ে ভালো হয়ে যায় অপারেশন করে ভালো হয়ে যায় আবার অনেকে আছে অপারেশন করে ভালো হয় না ঠিক না ওটি তাহলে এইবস্থায় কি করবেন করবে যদি আল্লাহ লিখে রাখে তকদির দৈহিক যে চিকিৎসা ডাক্তাররা দেয় তাও গ্রহণ করুন আল আল্লাহর কাছে আশ্রয় নিন ইনশা আল্লাহ আল্লাহ হেফাজত করবে الذي يوسوس في صدور الناس يে মানুষের মনে কুমন্ত্রণা দেয় তাই আপনি দেখলেন কি রকম কুমন্ত্রণা আমার এখানে আমি কয় একটা আরো উদাহরণ পেশ করেছিলাম সেই আহাদিস থেকে সময় যেহেতু আর বর্তমান সময় আমরা বুঝি জিনের কুমন্ত্রণা তো আছি মানুষের কুমন্ত্রণা আছে আছে কিনা ভাই কি বলবো অনেকটা জিনিস হচ্ছে বলতে নাই কিন্তু নিজেই বুঝতে আবার অনেক সময় হয় মানুষের কুমন্ত্রণা সরাসরি হয় না শেতান ওর উপর চড়ে বসেছি আর ওর মাধ্যমে ওই মানুষের মাধ্যমে আপনার মনে কুমন্ত্রণা দিচ্ছে ঠিক না শতান বড় খারাপ অনেক মানুষও খারাপ তাই জিন এবং আসলামের হেফাজত তুমি আমাদেরকে দান করো আল্লাহ ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم متعنا بأسماعنا وأبصارنا وقمواتنا ما أحييتنا وجعله الوارث منا وجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا ولا تسلط علينا بيدن وبنا من لا يخافك ولا يرحمنا برحمتك يا أرحم اللهم أعز الإسلام والمسلمين آمين. وأذل الشرك والمشركين آمين ودمر أعداء الدين آمين. اللهم أعد الأعياد الأمن والاستقرار آمين. إلى بلادنا آمين. اللهم احفظ بلادنا من كل سوء مكروه آمين. اللهم من أراد ببلادنا سوءا فأشغله بنفسه آمين واجعل كيده في نحره وجعل تدبيره في تدميره اللهم انصر من نصر الدين واخذل من خذل الدين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التنواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين